وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ولا زد له ولا مد له ولا حد له ولا عدل لا ونشهد أن سيدنا وسندنا وعبيبنا وعبيب ربنا وَطَبِيبَنَا وَطَبِيبَ قُلُوبِنَا أَوْلَانَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبُدُهُ وَرَسُولُهُ الَّذِي يَرْسَلَهُ إِلَى كَافَّةٍ لِلنَّاتِ بَشِّيرًا وَنَزِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَتِرَاجًا مُنِيرًا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 إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ ما بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُ مَا بِأَنْفُسِهِمْ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا وَفَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُمْ مِنْ ذُولِهِ مِنْ وَالٍ بَعَرْكَ اللَّهُ لَنَا وَلَكُمْ فِي الْقُرْآنِ الْحَكِيمِ হাইকে বচন শুনতে মাহবুবে হাইরকে বচন শুনতে মাহবুবেলাহি দে তু বিনুত সদা পদ কি গবাহী শহরে হুয়া তে ওলা মশ্রফ আব তো ওই কবলা তে উম কা হব তো তো ওই কবলা তে উম কা হিস মুল্ক পাই তে হজরত শহাদে কশিজি হার কি দিলে সবা হ মালে কেবারে তা পরামদিন গরব হরে আগর দুর বনে পারফ হোকে মেরে সই দেবর गर साले के मिशकी से काहे अब तू किया ले। सब चोड़ करना लाई ने मोहम्मद को उठा ले सब चोड़ कर लाई ने मोहम्मद को उठा ले गर सुन्नत नबू की करे गर सुन्नत नबू भी की करे फायर होगी उम्म तो पास निकल जाएगा फिर उसका सपीना কল যায়ফীনা সবহানা ইমতনা কল আলীম হকিম ফান বি মোহাম রালমারে লক্ষ শুক্রিয়া জিনে জুমন আদায় লক্ষে মুরগি টান করছেন আলহামদুলিল্লাহ करीमर सुर एक आयात कर सामने रेखे निर्धारित समय भितर किताच्छा करबार तफिक इल्ला आज के हमार विषय हिश्व मुस्लिम याहुदी ख्रिस्टान हाथे लांछित क्या विश्व मुस्लिम याहुदी ख्रिस्टान हाथे लांछित क्या एर मुक्तर उपाय की আল্লাহ রব্দুল আলমী ইয়াহুদুদের নবী হজরত মুসা আলহ সালাত রূপর যে আসমানে কিতাব নারি করেছেন তার নাম হচ্ছে তাওরাত। এবং হজরত ইসা আলাই সালাতাম রুফর যে আসমানে কিতাবটি আল্লাহ খ্রিস্টানদের জন্য অবতীর্ণ করেছেন তার নাম হচ্ছে ইমজিল इंजिल किताबे आल्लाह रब्दुल आलमीन बहु जगह रसुल्लाह सल्लाह आल्लम शुभागम सुसंबाद प्रदान कर जमन हजरत ईशा आल सलामी हमारे एक नबी आसब जार नाम होहमद आल्लाबुल आलमी कुरान करीमे नबी करीम सल्लाह आल्लम बहु नाम कथा आलोचना कर नामगर मध्य नाम सबसे प्रसिद्ध एक हे आहमद अपर की हिटी मोहम्मद आसमान जगते आहमद ईशा हजुल्फल्ला सल्लम बसी परचित और पृथ्वी जगते मोहम्मद नामे बसी परिचित हमारे तौरद इंजिलर माध्यमे हुजूर पाक सल्लाह आल्लम शुभागम कथा जानतु क्या तो आल्ला तौर एवं जबुरे विभिन्न जगह आखिर नबीर सुसंबाद प्रदान कर मोहम्मद नामे एक नबी आविर बढ़े शेष जमाना এই জন্য ইহুদি খ্রিস্টান যখন মুশ্রেকদের বিরুদ্ধে যুদ্ধ করত তখন তারা আল্লাহর কাছে এই বলে ফরিয়াদ করত আল্লাহ যে নবীর প্রতিশ্রুতি আপনি আমাদেরকে তৌরা এবং ইঞ্জিল কিতাবে দিয়েছেন সেই প্রতিশ্রুত এবং প্রত্যাশিত নবীকে আপনি পাঠিয়ে দেন যাতে করে আমরা ওনার সহযোগিতা নিয়ে मुशरेकर बिुदे जुद्ध कर विजयी होते सब समय आल्ला दरबारे एम फरियाद करतु हल की आल्लातुल से प्रतिश्रुत एवं प्रत्याशित नबी के पाठिए तब वन इसराइल तथा यूदिख्रस्टान वंशे पाठान नहीं मुक्ति शफी रहा आलह मारिक कुरने लिखे एक लक्ष चौब्स हजार नबी एम रसुल आल्लापाद पृथ्वी से मानव जर हेदायतर जो पाठी बारो जन नबी बदे और सब नबी हन इसराइल वंश देखन बदे मात्र बारो जन बदे सब हन इसराइल वंश दे सूद शेष नबी के आल्लापाद ওই ইয়েহুদি খ্রিস্টান তথা বন ইসরায়েলের বংশে না পাঠিয়ে পাঠিয়েছেন কোথায় হজরত ইসমাইল আলাইবুলামের বংশধর কোরাইশের মধ্যে কি করেছেন শেষ নদীকে পাঠিয়েছেন এই তারা জিত ধরল এবং ভয়ক করল যে হাজার হাজার বছর ধরে যে নদীর অপেক্ষা করেছিলাম আমরা ওই নদী তো আমাদের বংশে না এসে কার বংশে এসেছে হজরত ইসমাইল বংশ বংশধর ওরাই বংশ এই জন্য তাদের মাথা খারাপ হয়ে গেল তারা জিদ ধরল যে আমরা এই নবীকে কখনো কি না মানব না আচ্ছা তারা যে নবীকে মানল না এটা নবীকে না কারণে নাকি বংশগত জীবের কারণে নবীকে ঠিক হয়েছে তারা যে এটাই শেষ নবী আল্লাহাক কোরআন কারেন বলেছেন ইয়া রিপুন আহুক কামা ইয়ারিপুন মানুষ যেভাবে তার ওর সন্তানকে চিনতে ভুল করে না। নাতেন যে এই শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী উনি কি আল্লাহর পক্ষ থেকে ফেলছেন যেটা তারা বুঝত কিন্তু বংশগত জিদের কারণে জিদ কি বুঝছেন আপনারা যেহেতু শেষ নবীকে আল্লাহা ওদের বংশে না পাঠিয়ে কার বংশে ফাটিয়েছেন ইসমেরা ইসলামের বংশ কিন্তু আমার ভাইরা বর্তমান বিশ্বে কথাগুলার সূত্র স্মরণ রাখবেন আপনারা তাহলে স্বামীর কথা বুঝতে আপনার জন্য খুব সহজ হবে বর্তমান বিশ্বে প্রায় সাতশো কোটি জনগণের মতে পুরনো দুশো কোটি হচ্ছে মুসলমান মুসলমান যেমনিভাবে কালিমায় তৈবার প্রথম অংশকে বিশ্বাস করে দ্বিতীয় অংশটাকেও মুসলমান বিশ্বাস করে কালিমায় তুই বলছি কি লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ মুসলমান কালিমার প্রথমাংশেও প্রথমাংশকেও বিশ্বাস করে এবং শেষাংশেও কেউ কি করে যে মুহাম্মদ উনি আল্লাহর ফকদুর মস মিনাল্লাহ আল্লাহর ফকদুর প্রেরিত উনি সত্য নবী আচ্ছা বলুন তো মুসলমান যে শেষ নবীকে বিশ্বাস করেছে বিশ্বাস করার কারণে ইউরি খ্রিস্টান নবীর ব্যাপারে যে বয়কট করেছিল এই বয়কটে কি তারা সফল হয়েছে নাকি বিফল হয়েছে কিন্তু তারা তো বলছে নবীর সঙ্গে কথা বলবে না এই নবীকে মানবে না কিন্তু মুসলমান মানার কারণে ওরা ওদের বয়কটে সফল হয় নাই বরং বিফল হয়েছে হ্যাঁ সফল হতো তখন যখন ইউদি খ্রিস্টানের মতো মুসলমানেরও যদি নবীকে কি করত প্রত্যেকজন করত তখন তারা তাদের বয়কটে সফল হতো এখন মুসলমান যেহেতু তাদের সঙ্গে একত্রতা পছন্দ না করে শেষ নবীকে বিশ্বাস করেছে এই ওখান থেকে মুসলমানের সঙ্গে ওদের শত্রুতা আমি শুরুটা এখান থেকে তাদের মুসলমানের সঙ্গে কি এবং কি তারা ঘোষণাও করেছে যে মুসলমান যতদিন পর্যন্ত শেষ নবীকে রাফুল হিসেবে বিশ্বাস করবে ততদিন পর্যন্ত ওদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না আমরা মুসলমানের সঙ্গে গয় করতাম না আমার বন্ধুগণ মুসলমানের সঙ্গে ওদের শত্রুদামি বেজে গেল সূত্র কি নবীকে মানা না মানা নিয়ে ওরা নবীকে মানে না আর মুসলমান নবীকে কি মানে এই নিয়ে ওদের শত্রুতামের সূত্র ওখান থেকে শুরু সেই কথাটাকে আল্লাপা কোরআনকার আমাকে জানিয়ে দিয়েছেন তোমরা খ্রিস্টানকে বন্ধু বানাই ওরা পরস্পর পরস্পরের বন্ধু। আজকে মুসলমান বাদে আপনার কোনো দুশোগুলি মুসলমানবাদে আর না বিজাতি না সবাই ওরা কিন্তু পরস্পর পরস্পর বন্ধু আমরা বাহ্যিক বৃষ্টিতে দেখতেছি মনে হয় সিন বারদ বিরোধিতা করতেছে বা অমুক রাষ্ট্র অমুক রাষ্ট্রের বিরোধিতা করতেছে না আপনারা বুঝতে বোন করবেন না এটা হচ্ছে ওদের একটা নাটক আমাদের দেখি একটি প্রবাদ আছে রোন কোয়া কোয়া করটা কিন্তু আমি বলবো না এটা আপনারা খেয়াল করে কথা বুঝছেন কিনা যদিও দেখি আমরা কি পরস্পর মনে হয় ওদের মাঝে বিরোধ কিন্তু না মুসলমানকে ওরা সমনে ধ্বংস করার জন্য ওরা বক্ত ওরা কখনো মুসলমানের কি হ্যাঁ তারা মুসলমানের বন্ধু হবে একটা শর্ত আছে আল্লাহ পাক সেই কথা কোরআনকারিমি বলেছেন ইউদি খ্রিস্টান কখনো তোমাদের বন্ধু হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের মতবাদের বিশ্বাসী না হবে যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের মতবাদের বিশ্বাসী না হবে তারা যে মতবাদ বিশ্বাস করে তোমরাও যদি ওই মতবাদ বিশ্বাস করো তারা যে ধরনের স্লোগান দেয় তোমরাও যদি ওদের তাল মিলিয়ে ওই স্লোগানটায় তাও তখন গিয়ে তোমরা তাদের কি হবে কথা বুঝছেন কিনা আপনার আজ বর্তমান দুনিয়ার অধিকাংশ মুসলমান তাদের মতবাদের বিশ্বাসী হয়ে গিয়েছে এ কথাকে আপনারা বিশ্বাস করেন কিনা অধিকাংশ মুসলমান কিন্তু যেমন ধরুন পর্দার বিধান ফরজ বিধান আল্লাহ রফুল আলমী কোরআন কারিমে মুসলিম নারীদের সদিক্ত হেফাজত করার জন্য পর্দার বিধান নাজি করেছেন সুরে নূরে আল্লাহ ঘোষণা করেন কুল্লিম এবং তারা যেন তাদের সতীত্বকে রক্ষা করে পাক আগে গিয়ে বলেন এবং বর্বরতার যুগের মতো নিচকে যেন প্রদর্শন না করে সুরে নূরের যেই জায়গায় আল্লাহ পুরুষদেরকে পর্দার কথা বলেছেন ঠিক তার ফরেরাই আছে আল্লাহ নারীদেরকেও পর্দার কথা বলেছেন কিন্তু আমার ভাইরা ইহুদি খ্রিস্টান ইহুদি এবং খ্রিস্টান জগতে পর্দার কোন বিধান আছে খেয়াল করে উত্তর কিন্তু পর্দার কোনো বিধান মাঝে আছে না লেসমাত্র নেই কথা বল লাগে ওদের মাঝে পর্দা নেই পর্দা কারণে ফলাফল কি দাঁড়িয়েছে আজ ইহুদি এবং খ্রিস্টান জাতির মধ্যে শতকরা পঁচাত্তর পার্সেন্ট সন্তান যার সন্তান হারমদাদা ওই সন্তানেরা বলতে পারে না ওদের ফিটাকে এবং সন্তানের মাও বলতে পারে না যে আমার এই বাচ্চার বাপকে সন্তানের মাও কি বলতে এবং ওদের দেশে আইন পাশ করা হয়েছে যে বিবাহ ছাড়া মহিলা সন্তান নিতে পারে এতে ওর কোনো অপরাধ হবে না এবং ওদের দেশে এই আইন পাশ হয়ে গিয়েছে যে স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্তান তার মায়ের পরিচয় দিতে হবে বাপের পরিচয় দিতে পারবে না আর বলেন তো বাপের পরিচয় দিবে বা করতে গিয়ে বাপকে এটা তো ছেলেও বলতে পারে না ছেলের মাও কি এ ধরুন ওদের দেশে বাধ্যতামূলক তার পরিচয় দিতে হয় মায়ের পরিচয় দিয়ে আমার ভাইরা এবার আপনারা বলুন ইউনিখ্রিস্টান সমাজে সন্তান জন্ম হয় মানুষের মতো নাকি হাইওয়ান জানোয়ারের মতো সবাই বলেন মানুষের মতো সন্তান জন্ম হয় নাকি হাইওয়ান জানোয়ারের মতো ও আমার বন্ধুরা বাংলাদেশেও এভাবে দু একটি জানোয়ার বসবাস করছে একটা জানোয়ারের নাম তসলিমানা শ্রিন তসলিমানা শ্রী এটা হচ্ছে বাংলার জানোয়ার ঠিক না বেটি জানোয়ার এই তসলিমানা শ্রীন তার জীবনে বহু বই পুস্তক লিপিবদ্ধ করেছে তার বইগুলো মনুষ্যত্ব আপনার শিক্ষা দেওয়ার জন্য সে লেখেনি এই বইগুলো সে লিখেছে প্রত্যেকটি মুসলমানকে হায়ান এবং জানোয়ার বানানোর জন্য তার একটা বই ভিতরে কি শিক্ষা নেই আমার ভাইরা সে একটি বই লিখেছে যাব না কেন যাবো প্রশ্নবোধক কথা বুঝতেছেন কিনা না। এই জানুয়ারে একটি বই লিখেছি কি যাব না কেন যাব এই বইতে সে লিখেছে নারীরা তাদের গায়ের বেলাউজ মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলার্সের কাছে যেতেই হবে আবার বলছি নারীরা তাদের গায়ের বেলাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলার্সের কাছে যেতেই হবে এদের আর বিস্তারিত ব্যাখ্যা আমি করবো না আপনারাই বিবেচনা করেন একজন নারী যদি একজন পুরুষ টাইলাসের কাছে গিয়ে নীরবে বেলাউজের মাপ দিতে যায় তাহলে তার কি পরিণতি হবে সেটা আপনারাই বিবেচনা করেন আচ্ছা আসেন এই জানুয়ারে আরো একটি বই লিখেছে অপর পক্ষ বোন কি সবাই বলেন কেন অপর পক্ষ এই বইতে সে লিখেছে আমার প্যাশ এটা আমার শরীরের অঙ্গ আমার প্যাট কোন আমার স্বামীর শরীরের অঙ্গ নয় সুতরাং আমার প্যাটে আমার স্বামী তার ইচ্ছে মতো সন্তান জন্ম দেওয়ার অধিকার রাখে না আমার প্যাটে করতে বাচ্চা নিব সেটা আমার অধিকার আমার প্যাটে করতে বাচ্চা নিব এটা কার অধিকার আমার স্বামীর অধিকার আচ্ছা আপনারা বলেন তো এমন প্যাটটি শুধু মানুষের হয় নাকি হাইওয়াল জানোয়ারের হয় সহজে বুঝেন আমাদের এই নোয়াখালী জেলাতে যতগুলো কুস্তা এবং কুস্তি আছে কোন একটা কুস্তি আজ পর্যন্ত নির্দিষ্ট কোন কুকুর থেকে তার গর্বে বাচ্চা নেয় নাকি তার যে কুকুরের থেকে ইচ্ছে সেই কুকুরের থেকে বাচ্ছে না কথা বলার লেখেন তার নির্দিষ্ট কোনো কুস্তা থেকে সে তার গর্বে কি নেয় না তাহলে বলেন এই কুত্তির ফ্যাট আর তসলিমা নতিনের ফ্যাট এর মধ্যে কি কোনো ব্যবধান আছে না আমার ভাইরা আজ পর্দাহীনতার কারণে ইহুদি খ্রিস্টান পশুর চেয়েও অদম হয়ে গিয়েছে পশুর চেয়ে অদম বুঝতে তো সেপাশের সন্তান হারাম ওদের পিতার পরিচয় নেই এটার একটাই মাত্র কারণ যেহেতু তারা পর্দার বিধানকে তারা অব্যাহা করে চলে তাদের মাথা খারাপ হয়ে গেল যে আমাদের সমাজে শতকরা পঁচানব্বই পার্সেন্ট সন্তান হারাম জাদা হয় ওদের বাসের ঠিকানা নেই কিন্তু মুসলমানের ঘরে এই অনুপাতে হারামজাদা জন্ম হয় না মুসলমানের ঘরেও হয় তবে ঈদ মতো না ওদের ইয়েতে যেভাবে শতকরা কয় পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট কিন্তু মুসলমানের ঘরে কি ওই অনুপাতে হারামজাদা জন্ম হয় হারামদার যারা হচ্ছে না এই নিয়ে তারা ঠান্ডা মাথায় চিন্তা করে তত্ত্ব বের করেছে যে এটা একমাত্র পর্দার কারণে কিসের কারণে যে আমাদের সমাজে পর্দা নেই আমাদের অধিকাংশ সন্তান হয় হারাম জাদা আর মুসলমানের সমাজে পর্দা আছে বিদায় ওদের সমাজে কি হচ্ছে না এখন আসেন এরা কি কোন উন্নতি সহ্য করে এই জন্য তারা চিন্তা করলো এর মুসলমানকে যদি অফেন একটা কথা বলি যে আমাদের সন্তান যেমনিভাবে ভাবে পর্দা না থাকার কারণে হারম জাদা হয় তোমরাও পর্দার বিধানকে উঠিয়ে দাও তাহলে তোমাদের সন্তান হারম জাদা হবে এবার যদি তারা বক্তব্য দেয় কোন মুসলমান সেটা গ্রহণ করবে গ্রহণ করবে না এই জন্য তারা অতি সুতোষ একটি স্লোগান আমাদের মাঝে প্রচার করে দিয়েছে কি যে ফর্দা প্রগতির পথে বাধা কি স্লোগান তারা আবিষ্কার করছে বলেন ফর্দা প্রগতির পথে বাধা প্রগতি মানে উন্নতি আচ্ছা আপনারা বলেন পর্দা না থাকার কারণে আপনারাই বলেছেন ইউডেজ সন্তানগুলো মানুষের মতো জন্ম হয় না হয় পশুর মতো জন্ম তাহলে পর্দা উন্নতির পথে বাধা নাকি পর্দা পশুত্বের পথে বাধা কথা বলেন না কেন পর্দা কৃষির পদে বাধা পর্দার বিধান লঙ্ঘন করার কারণে আজকে ওদের কাছে তো উন্নতি নাকি দিন দিন অবনতি চলছে তাহলে পর্দা এটা উন্নতির পথে বাধা নয় মোট স্লোগান হচ্ছে পর্দা অবনীতির পথে বাধা পর্দা কি পথে বাধা আমার ভাইরা এ স্লোগান ওদের দেশ থেকে যখন তারা তুলে দিয়েছে মুসলমানের মাঝে কিভাবে তারা প্রচার করবে এই জন্য নাম তারি কিছু মুসলমান লেবাসা হবে মুসলমান কিন্তু আবিষ্কার করেছে না খ্রিস্টানরা আবিষ্কার করেছে এটা খেল লাগবে। এখন এই স্লোগানকে তারা আমাদের দেশের কিছু তথাকথিত সুশীল সমাজ বুদ্ধিজীবীকে মাতাকে ধোলাই করে দিয়েছে তারা ধোলাই করে ওদের ভিতরে এই স্লোগান ডুবি দিয়েছে যে তোমরা প্রচার করো যে পর্দা ফতির পদে বাধা সুতরাং ফটটা তুলে দাও পুরুষ নারী তাতে কাজ মিলে চলবে মাঠে কাটে কাজ করবে এই দেশের উন্নতি হবে তোমরা এই স্লোগান প্রচার করে দাও আমার ভাইরা একটা দালাল আপনারা তো ছিনবেন না আমাদের বাংলাদেশের একজন সংসদ সদস্য নাম বলবো তন্নের সর্বতালী নাম কি সে যদিও সুর জেলেবাসে মুসলমান এই কথাই স্পষ্ট ভাষায় বলতে পারবো সেই খ্রিস্টানের দালালে বলে তয় কুচ্ছিত মেয়েরাই তাদের চেহারা ডাকার জন্য বোরকা করে কথা খেয়াল করে শুনবেন কি বলছে কুচ্ছিত মেয়েরাই তাদের চেহারা ডাকার জন্য বোরকা করে সুতরাং আপনারা আপনাদের মেয়েদেরকে বোরকা না পুরিয়ে নাচ গান শিখাবেন जाते हुए छोटक संस्कृति मना गड़े उठे हमार ब सब चाहे बड़ा जर्ज डब्लिओ बुश क्षमता थकालीन सेमिनार कर सेमिनारे से बक्तव्य दिए मुहूर्ते हम सारा दुनिया सब मानुषर चेहरा के दाड़ी मुक्त अवस्थाएं देखते चाहिए कदा बुझते हमारे की बोलते मुहूर्ते सारा दुनिया सब मानस के दाई मुक्त अवस्था नंबर मुहूर्ते सारा दुनिया समस्त महिला चेहरा के दुर्गामुक्त अवस्था देखते चाहिए बक्तव्य जो आप बुझे थे बोलते बर्तमान पृथ्वी भरे दुर्गा दाणर सब चाहिए बड़ा शत्रुर नाम के आर वरों के घुष মুসলমান না খ্রিস্টান সুতরাং এই দেশে আমরা ওদেরকে বুশ বলবো না কিন্তু বলতে পারে এর দালাল গুলো আরো একটা স্লোগান দেখ খেয়াল করবেন পর্দা প্রগতির পদে বাধা এটা কি মুসলমানের স্লোগান না হিন্দু খ্রিস্টান স্লোগান ধরন রাখবেন এই কথাটা এর দালালেরা আরো একটা স্লোগান দেখ কি নারী পুরুষ সমান অধিকার আপনাকে এই ধরনের স্লোগান শুনেছেন কখনো কি বলে নারী পুরুষ এটা কিন্তু মুসলমানের স্লোগান নয় এটা হচ্ছে ইদু খ্রিস্টানের স্লোগান তার স্লোগান এটা প্রচার করতেছে কারা আমাদের মুসলমানেরা কেন প্রচার করে যেহেতু তারা দালাল বলেন কেন প্রচার করে যেহেতু তারা কি ওদের দালাল এই মুসলমানেরা যদি তোমরা সমান অধিকার দাবি করো তাহলে আমি এই স্পষ্ট ভাষায় বলবো আল্লাহ নারী পুরুষকে সমান বানিয়েছেন নাকি ব্যবধান করে সৃষ্টি করেছেন সবাই বলে না কেন তাহলে বুকারাম তোরা পুরুষ না কেন আল্লাহ করেছে ব্যবধান করে তোরা কি আল্লাহর সাথে টাইকা দরতে চা সমান অধিকার কায়েম করে যদি সমান অধিকারে পালন করতে হয় তাহলে এক বছর বাচ্চা নিবে তোর স্ত্রী আরেক বছর বাচ্চা নিতে হবে তুই এক এক মাসে তোর স্ত্রীর গর্ব হবে আর বছর তোর স্ত্রীর গর্ব হবে এক মাসে তো ঋতুস্রাব হবে আরেক মাসে তোর স্ত্রী ঋতুস্রাব হইতে হবে কি গল্প যদি সমান অধিকার হইতে হয় তাহলে বিচারটা এমন হবে না করমন হবে না বিচারটা আমার ভাইরা আপনারা যদি মাফ করেন তাহলে একটি গল্প আপনাদেরকে বলতে পারে বলতাম তবে ছোলো আনা শালীনতা রক্ষা যদি আমি করতে পারবো না কিতাবে পেয়েছি এক বৈরাগী আর বৈরাগী ওরা পাহাড়ের টিলাইপুরে কোনো মতো বাস করে হঠাৎ একদিন গভীর রাত দুশত কিলোমিটার ব্যাগে পছন্দ ঝড় শুরু হয় ওই মুহূর্তে বৈরাগীর পস্তাবে ধরেছে কি ধরেছে বৈরাগীর বৈরাগী করে হ্যাঁ বৈরাগি চলো বাইরে যেতে আমার একটা ভয় লাগে আমার সঙ্গে চলো আমি পস্তাব করবো বৈরাগিনীকে আপনার কি মাথা খারাপ আপনি যদি এখন এই দরজাটি খুলেন ভিতরে বাতাস করতে হবে চিন্তা করেন না আমি কি কে করতে সে কথাটা বৈরাগিনী আমি জানালার নিচে বসবো আর তুমি আমার গাড়ির উপর দাঁড়িয়ে দরজাকে জানালার দরজাকে কোনো মতো ফাঁক করিয়ে করে দিবে ফসরাব বাইরে চলে যাবে কারো বৈরাগিনীর প্রস্তাব কি অধিকার তাহলে কি করতে হবে বৈরাগী করতেছে আমিও জানালার নিচে বসবো তুমি আমার গায়ের উপরে দাঁড়িয়ে জানালাকে ফাঁস করে প্রস্রাব করবে প্রস্তাব বাইরে চলে যাবে ঠিক আছে বৈরাগী জানালার নিচে বসেছে আর বৈরাগিরী তার গায়ের উপর চড়িয়ে জানালাকে ফাঁক করে ফস্তাব শুরু করেছে ফস্ত্রাব সবগুলো জানালা দিয়ে বেরিয়ে চলে গেছে নাকি সবগুলো বৈরাগীর মাথায় বই রাখ রে কি করছো তুমি মাথায় কেন গরম পানিটা অভাব কথা গরম পানি নাই সমান অধিকার গরম পানি নাকি কথা বুঝছেন নি তাহলে অধিকার সমান না ব্যবধান আছে সবাই বলেন সমান সমান নাকি ব্যবধান আছে ব্যবধান আছে আমার ভাইরা তাহলে পর্দা জগতির পথবাদা এটা কোন মুসলমানের স্লোগান নয় এটা হচ্ছে আখড়া বাংলাদেশ জঙ্গির আখড়া এটাও কোনো মুসলমানের স্লোগান নয় এটা হচ্ছে ইহলুদ স্লোগান জঙ্গি প্রজনন কেন্দ্র এটাও কোন মুসলমানের স্লোগান নয় এটা স্লোগান তাহলে মুসলমান বলে কেন দালাল দু বলেন মুসলমান বলে কেন বলেন মুসলমান কেন বলে কেতু মুসলমান ওদের দালাল ও মুসলমানেরা তার থেকে শান্তি আমদানি থেকে খবর নিয়েছো ওদের দেশের কি অবস্থা পর্দাহীনতার কারণে পশু জন্ম হচ্ছে অফেন জেনা চলছে লজ্জা বিদায় নিয়ে গেছে জাস্টিস আল্লাহ তকি উসমানি দাম আব্বার গাদুম তিনি বলেছেন আমি ট্রেনে উঠেছি ট্রেন আমার পাশের ছিটে একজন মহিলা বসা ছিল মহিলা আমাকে একটি হ্যান্ডেল ধরিয়ে দিচ্ছে হ্যান্ডবেল বিজ্ঞাপন ওই বিজ্ঞাপনের লেখা আসবে প্লে মাই বডি কি লেখা আছে কন্ধাইরা বুঝছেন প্লে মাই বডি দেখেন তুমি এই প্লে মাই বডি এটা কাকে ধরাই একজন আলেন সারা বিশ্বের এক নাম্বার আলেন তো বিস্মান একজন আলেনকে তুমি প্লে মাই বডি এই বিজ্ঞাপনটি ধরিয়ে দিয়েছ এরা পশুত্বের এমন পর্যায়ে পৌঁছেছে ওরা বিবেক পর্যন্ত এখন কি হারিয়ে পেলেছে ডক্টর ইসবাস ওদের দেশে পড়ালেখা করেছে ওদেরকে বিচক্ষণতার সাথে জড়িত করে ফলাফল তারি কহায় তারি কহায় অপরঙ্গ মেসিনু কি যেমনি ভাবে আকাশ কালো হয়ে আছে অশান্তির আগুনে জ্বলতে জ্বলতে ওদের অন্তর পর্যন্ত কালো হয়ে গেছে আমার ভাইরা কেমন অশান্তি বিরাজ করছে আমি একদিন বলেছি বিয়ে হয়নি অথচ স্বামী স্ত্রীর ন্যায় বসবাস করছে এমন আমেরিকার নারী পুরুষের সংখ্যা পঁচাত্তর লক্ষ বিয়ে হয়নি অথচ স্বামী স্ত্রীর ন্যায় বসবাস করতেছে এমন আমেরিকার নারী পুরুষের সংখ্যা হচ্ছে পঁচাত্তর লক্ষ যে আমেরিকা থেকে আমরা শান্তি আমদানি করতে চাই ওই আমেরিকায় প্রতি বত্রিশ সেকেন্ডে একটি করে ধর্ষণ ঘটনা ঘটছে প্রতিদিন ঘরে উনিশশো ধর্ষণ ঘটনা ঘটেই চলছে এবং সে আমেরিকার মহিলা আপনার আর এমন নোংরা দেশ থেকে আমরা শান্তি আমদানি করি আমার ভাইরা আজকে আফসুস অত্যন্ত আফসুস মুসলমান অনুসরণ করবে মক্কা নদিন আল্লাহর নবীর আদর্শ অনুসরণকে বাদ দিয়ে তারা অনুসরণ করতেছে কার নেলের বুসের ঠিক না যারা গাছ ফিরে আপনারা দেখেছেন কখনো গাছ ফিরে না আমার দেশে যে মোটা মোটা গাছ ওগুলোকে সমি নিতে পারে না এই জন্য ওদেরকে কি বলে গাছি বলে না ওরা সে গাছ কাটে তলোয়ার যে গাছ ছিঁড়ে কি করে একজন উপরে থাকে একজন নিচে থাকে তাই না ওই উপরে থেকে টানে নিচের থেকে টানে একটু যাওয়ার পরে মাঝে দিয়ে একটা সাফট দেয় ওটাকে কি বলে কি হোলি হোলি দিয়ে সাফট দেয় তাই না তলোয়ার চলার জন্য এরা তো এভাবে টানা টানি করতেছে দুইটা পান দুধ থেকে বসে তলা করতেছে রে কি সুন্দর লাগছে রে উপর থেকে টানতেছে না এটা ক্যামনে টানে ওরা যাওয়ার পর বানর উঠতে উঠছে গাছের উপরে উঠে একটা নিচে একটা উপরে কথা বলছেন এই যে বসছে আচ্ছা বানরের স্মরণে কি কোনো কাপড় আছে অনেক আছে অন্ডকোশগুলো ঝুলে থাকে না ওই হুলি যে এখানে ডুবে ওর অন্ডকোশ ও হুলিটা উঠানোর পরে ওর অন্ডকোশের মাঝে গাছ উভয় থেকে এসে কি গেলে এখন আয়রে না জানি জান মরণ বাতনের লড়াই কি টানি শুরু করছে ওই বানর যেটা নিচে আসছে সেগুলো সত্য আমার আমার টানা দানি করতেছে হবে আমি দেখলে আমিও বিপদে পড়ে যাব। আমার ভাইরা কেন পড়েছে অনুসরণ করার কারণে আর মুসলমান অনুসরণ করে ওই বানরের মতো বর্তমানে বিপদে পড়ছে ঠিক না বেটি আমার ভাইরা তুফি বিক্রে যায় টুফি বিক্রি কিন্তু একটু হয়রানি হয় গাছের নিচে ঘুমেছে একটা টুপি মাথায় দিয়ে ঘুমেন এখন বানর দেখছি কিন্তু বানরিস এই বেটা ঘুমে পরে বানরে কি করছে একজাক বানরে এই লোকটির সবগুলো টুপি একটা একটা মাথায় করে গাছের বসে আছে বানরের মাথায় কি ও বেটা ঘুমতে রয়েছে আমার টুফি গেল শুধু একটা নাতে দেখছি আর তো কোনো টুপি পাচ্ছি না উপ দিয়ে দেখলো যে ঠিক না স্কিনে গুলো রে কেমনে নেওয়া যায় একটা বুদ্ধি খাটালো সে কি করছে তার টুপিটাকে মাথার থেকে নিয়ে এবার নিক্ষেপ করে ফেলে দিয়েছে এ দৃশ্যটা দেখতেছে আবার কে দেখতেছে সে যখন তার টুপিটাকে মাথা থেকে নিক্ষেপ করে ফেলে দিয়েছে বানর সেটা ফলো করে বানরও এভাবে টুপিগুলো কি মাথার থেকে ফেলে দেওয়া শুরু করছে এবার যখন ফেলে দিচ্ছে টুপি সবগুলো নিচে এসে করছে কিনা কো এখন তার টুপি তার কাছে চলে এসেছে তা আমার ভাইরা আজকে তো বলছি বানর অনুকরণ প্রিয় একটি প্রাণী বানর অনুষ্ঠানে অনুকরণ করে আমরা মুসলমান আমাদের ভিতরে কেন বানের অস্বাস অনুকরণ করবো আমাদের জন্য সব আদর্শ আপনার দরকার পানির যোগাযোগ সালাচ্ছেন টেলিফোন অভিষেক কথা বললাম দরকার কিসের যোগাযোগ সালাচ্ছেন কোথায় টেলিফোন অভিষেক পানি আসবে দরকার বিদ্যুতের যোগাযোগ চালিয়েছেন। সানি অফিসে বিদ্যুৎ আসবি কখনো না এই আমার ভাইরা আমাদের দরকার শান্তি সুতরাং এই শান্তাইকে আমদানি করতে হবে শান্তির দেশ থেকে কথা বুঝছেন কিনা যে দেশে অশান্তির আগুন জ্বলছে ওই দেশ থেকে কেন আমরা শান্তি আমদানি করব। আমার ভাইরা আমার আলোচনার সারাংশ হচ্ছে আজকে বিশ্ব মুসলিম নির্যাতিত কেন আপনারাই বুঝে পেরেছেন যে বিশ্ব মুসলিম তাড়াতাড়িদের অনুকরণ অনুসরণ করার কারণে আজকে চরম নির্যাতনের ভিতরে আছে একটা সাপ বিষেক্ট সাপ জীবন্ত মানুষের গলায় পেঁচাতে পারলে যে ব্যবহার করে সাপ আমাদের বন্ধু না শত্রু আবার কোন বন্ধু না শত্রু আচ্ছা এই শত্রুকে যদি কেউ গলায় পেঁচিয়ে রাখে তখন তার বিপদ আসবে না শত্রুকে গলায় পেঁছাইলে তেমনি পেবে বিপদ আছে ঠিক মুসলমানের শত্রু আজকে যখন মুসলমান মুসলমানের মতবাদকে আকরিয়ে ধরেছে বর্তমান মুসলমান বিপদ পড়েছে এজন্য সর্বশেষ কথা হচ্ছে আমার ভাইরা আমরা ইউদ খ্রিস্টানের মতবাদ উপর লাঠি বেড়ে মোহাম্মদের মতবাদকে আমরা সবাই আকড়িয়ে ধরবো ইনশাল্লাহ রাজি আছেন তো আল্লাহাক আমাদের সকলকে এই কথাগুলা বুঝার তোভিজান করুক আমল করার তভিগ দান করুক যারা শুনত কয় সেরা শুনত করে